মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউরিনুরসলীন দূরেরও কাছের সকল শ্রেণির দর্শক শ্রোতা ভাই বোনকে সালাম আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমাদের আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি নিয়মিত আলোচনায় পর্বভিত্তিক এ আলোচনায় আপনাদের সামনে আলোচিত হচ্ছে যে বিষয় তা হচ্ছে আধুনিক সভ্যতা জাহিরিয়াতের প্রতিরূপ আমাদের আলোচকবৃন্দের মাধ্যমে আমরা উপলব্ধি করবো ইনশাআল্লাহ আসুন এ পর্যায়ে পরিচয় করিয়ে দিই যারা আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন বিজ্ঞ আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদানি এবং আরও অংশ নিয়েছেন শেখ আব্দুমুল্লাহ যে উপস্থাপক হিসাবে আমি দায়িত্ব পালন করছি জাহাঙ্গীর ইসলাহী সমন্বিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকের পর্বে আলোচনা করেছি সমবিবাহ বা ইত্যাকারের নগ্নতা ও লজ্জাকর বিষয়ের পরিণতি কি এ পর্যায়ে আমরা উপস্থাপন করব আজকের বিষয় তা হল পোশাক পরিচ্ছদে নব্য জাহিলিয়াতের উন্নষ সম্মানিত দর্শক শ্রোতা পোশাক আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর প্রথম মানুষ যাদেরকে সৃষ্টি করেছিলেন আমাদের আদি পিতা ও মাতা আদম ও হাওয়া তারাও তাদের লজ্জায় স্থান আবৃত রাখার জন্য চেষ্টা করেছিলেন আর আজকে আমরা এই সভ্যতার যুগে আমরা সংস্কৃতির যুগে আমরা যেন আমাদের লজ্জা স্থানকে প্রকাশ করে দিয়েই অধিক স্বাচ্ছন্দ্য বোধ করছি বা এটাকে একটা সভ্যতা মনে করছি এটা নিহায়ত একটি জাহিলিয়াত বা মূর্খতা আসুন আমরা আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে শোনার চেষ্টা করি যে শেখ আব্দুর রাজাক বিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী আবাদ पोशा विषय टी गुरुत्वपूर्ण विषय पोशाकर माध्यम दिए मानस निजे इज्जत आबरे ढा रखते तेम भाव सामाजिक भाव में मान सम्मान के रक्षा करते तेमी भाव तारिमय मानूष परकाल एक शांत पथो पे पोशा विषय टी आल्ला रसूल स्पष्टभवे जदिच हमारा को निर्धारित पोशाक पेश ना कर ले যেভাবে কোরআন মাজিদ এবং হাদিসে এসেছে সে পোশাকগুলিকে আমরা সময়ে পেশ করব ইনশাআল্লাহ তা আমরা মৌলিকভাবে দুটা কথা পেশ করতে চাই যে পুরুষের জন্য আল্লাহ আল্লাহতালা ঢেকে রাখার বিষয়টি ফরজ করেছেন নাভিধিকে হাঁটু পর্যন্ত প্রয়োজনে তারা তাদের বাকি শরীরের অঙ্গগুলি খুলে রাখতে পারে প্রয়োজনে খুলতে পারে জি প্রয়োজন বোধে খুলতে পারে রসুলসাল আলি ওয়াসাল্লাম अनेक समय हाँटुर उपरे कपड़ उठिए प्रमाण पा जाए कारी तर शर को रखते परे ये प्रमाण पा जाएर अल्लाह रसुल्लाम आउरा नारी हे ढेंके रखा बस्तु नारी के ढेंके रखते है ताओ पोशा पड़े आबृत होटाई हे ইসলামী বিধান বা এটাই হচ্ছে মানবিক বিধান। এটাই তাদের সম্মানের বিষয় হচ্ছে তাদের সম্মানের বিষয় কিন্তু কিভাবে মানুষ অজ্ঞতাকে নগ্নতাকে মনে করলো সভ্যতা সেটা হচ্ছে এই যে পুরুষের পরণে কাপড় ঠিকই আছে যেটা আমরা সমাজে দেখছি দেখছি আজও পুরুষ ঠিক গায়ে জামা পরেছে পরনে পাঁয়ামা পরেছে লঙ্গি পরেছে জামার ওপরে কোট পরেছে জুতা পরেছে মোজা পরেছে পুরুষ তার সম্পূর্ণ শরীরকে ঢেকে রেখেছে যাদের খুলে রাখার কিছু অনুমতি আছে কিন্তু যাদের সমাজে খুলে রাখার কোন অনুমতি নেই যাদের পুরো অঙ্গটাকেই আওরাত ঢেকে রাখার ব্যাপারে বলা হয়েছে যে পোশাক আশাকে বর্তমান আধুনিক সভ্যতা যেন নব্য জাহিলিয়াত নিয়ে এসেছে যদিও আমরা জাহিলিয়াতের অবস্থাটা সচক্ষে দেখিনি কিন্তু বর্ণনার আলোকে আমরা জানতে পারি যে সেই সময়ে মানুষেরা পোশাক আশাক বা এই ধরনের তাদের আচরণটা কী ধরনের ছিল সচক্ষে না দেখলেও এখন বিভিন্ন সোর্সে দেখা যায় যেমন জিওগ্রাফি একটা চ্যানেল সেই চ্যানেলে জঙ্গলি মানুষেরা কি ধরনের পোশাক পরিধান এখনো করে সেটা দেখানো হয় তো ঠিক যেন মনে হয় আজকে আধুনিক শিক্ষতা বা আধুনিকতার নাম দিয়ে বিশেষ করে পুরুষের যে নারী সমাজ যেই ধরনের অর্ধউলঙ্গ বা আরও একেবারে জঘন্যতম পোশাক গ্রহণ করছে সেটা যেন মনে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে একটি নিরিগোষ্ঠী এখনো রয়ে গেছে সভ্যতা সংস্কৃতির সম্পূর্ণ গণ্ডির বাইরে তাদেরকে আমরা কখনো উপজাতি বলি কখনো এ ধরনের কোন ভাষা দিয়ে তাদেরকে একটু সভ্য সমাজ থেকে আলাদা করে দেখি ঠিক তাদের পোশাক আশাকের যে বিষয়টি আপনি অবতারণা করলেন হ্যাঁ জি একটু বিস্তারিত বলো সেই ধরনের যেমন মনে হয় যে পোশাক থাকতেও গায়ে ঢাকার মতো গা শরীরকে আবৃত করার মতো যেন তার পর্যাপ্ত পরিমাণে তার কাছে পোশাক নেই ওই যেমন জাহেলি যুগের মানুষেরা না থাকার কারণে তাদের যে পোশাক ছিল আজকে এদের থেকেও সেই ধরনের পোশাক আসলে এই পর্যায়ে যায় কেন কারণটা কি এর কারণ কিছু লক্ষণীয় বিষয় আছে যখন মানুষের কাছে কিছুই পোশাক বলেছিল না আদি যুগের মানুষ না থাকার কারণে তাদের কাছে এটা কোনো লজ্জাকর বিষয় ছিল না ছিল না লজ্জার বিষয় ছিল না নেই তাদের কোনো কিন্তু এখন আজকে মানুষের কাছে থাকার পরেও ওই সেই অশিক্ষিত মূর্খ জাহেলি যুগের মানুষের যেমন জ্ঞানহীন মানুষ ছিল এখন জ্ঞান হয়েও তারা আজকে সেই পথের দিকে ফিরে চলছে নিজেকে যেন আধুনিক জাহেলিয়াত বলে পরিচয় করতে চায় যে তার কাছে রয়েছে বস্ত্র রয়েছে সব কিছু এরপরও সেই আচার আচরণ মানে সেই সভ্যতা সেই নিয়ম নীতি সেগুলি পালন করতে চায় আসলে এটা আমরা বেশি করে পাচ্ছি ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজকে পাশ্চাত্যের আদর্শে লালিত পালিত হচ্ছে বা পরিচালিত হচ্ছে ততে এটা যেন কখনও কোনো ব্যক্তির নর হোক আর নারী হোক তার জন্য ওই জাহিলিয়াত ফিরিয়ে নিয়ে আসা এটি কখনো শোভা পায় না কখনো বৈধ হতে পারে না এটি সম্পূর্ণ নিষিদ্ধতার জন্য যে আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর সকল নারীর সামনে বিশেষভাবে মুসলিম নারীর সামনে আমরা কোরআন এবং হাদিস থেকে নারীদের পোশাক পেশ করতে চাই তারা দেখুক যে আল্লাহতাল্লাহ কী ধরনের পোশাকের কথা বলেন এবং রাসুল সাল্লি আসাল্লাম কী ধরনের পোশাকের কথা বলেন আল্লাহ আল্লাহতালা খোলাখলিভাবে বলেছেন ইদ নিনা আলাই হিন্দা चादर मुखर ओपरे झुलिए निब जार बहुवचन हे जिला बड़ो चादर बड़ो कपड़ य कथाटाई रसुल सल्लाम ओखान जख आल्लाह रसुल बोलें सकल नारी के ईदर मठे जब तक को नारी रसुलर का असुविधे पेश कर लाला रसुलो कपड़ ना थे তাহলে সে কীভাবে ঈদের মাঠে চাদর না থাকে তখন আল্লাহ রসুল বললেন যে যার চাদর আছে জিলবাব আছে সে তাকে দিয়ে দিবে তাহলে হাদিসও বোঝা যাচ্ছে জিলবাব বড় চাদর বড় পোশাক কোরআনেও বোঝা যাচ্ছে জিলবাব বড় চাদর বড় পোশাক সাথে সাথে যেখানে আল্লাহ তালা বলছেন সেখানে একটা চাদরের কথা বলা হচ্ছে চাদর তার গায়ে থাকবে অন্য বর্ণায় যেমন বোখারের এক গ্রন্থে বুঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন ওবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালকে যে এখনই সফরে যেতে হবে তখন ও বাকর সিদ্দিক রাজি আল্লাহ মেয়ে আসমা তার পরনের ছায়া তার পরনের ছায়া হতে একটু অংশ বের করে হ্যাঁ যাকে বলা হয় পেটিকোট ছায়া তার একটা অংশ বের করে তিনি ওই কাপড়ের মুখটা বস তার আপনার ওই খাদ্যের প্যাকেটের মুখটা বেঁধে দিলেন তাহলে বোঝা যাচ্ছে যে তখন তাদের পোশাকে ছায়া ছিল মেক্সি ছিল চাদর ছিল সাথে সাথে বহুদিন আগের ইতিহাস আমরা পেশ করতে পারি যে হাজেরা রাজি আল্লাহ তাল আনহা যখন আসলেন আপনার ওই মক্কায় তখন তার পরনেই ছিল ছায়া যার জন্য তাকে বলা হয়েছে সর্বপ্রথম কমরবন্ধ ছায়ার অধিকারিনী মহিলা আমরা নারীদের এই পোশাকগুলির বিবরণ জাতির সামনে পেশ করে বলতে চাচ্ছি যে অবশ্যই নারীর পোশাক হবে মেক্সি নারীর পোশাক হবে ছায়া নারীর পোশাক হবে জিলবাব বড় চাপ একাধিক পোশাক এসে নিজেকে আবৃত রাখবে এবং সময় উপযোগী আলোচনা উপস্থাপিত হচ্ছিল এ পর্যায়ে আমরা সামান্য সময়ের জন্য একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আমরা এই আলোচনার পূর্ণতা প্রদানের জন্য সচেষ্ট হবো ইনশাআ আল্লাহ বিরতিকালীন সময়ে আমাদের সাথেই থাকুন আমরা আবারও ফিরে আসছি ইনশাল্লা রহমতুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিক মদানী আর দেখছে বাংলা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 যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চালাতো তাদের কথাই পড়ছিগুহিমিন তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन नाइकुमिया सम्मानित दर्शक श्रोता धन्यवाद आलो जी आलोचना चल रही पोशाकिया कथा जी आलमदुल्ला आयसार विवरण बोझा जा आल्ला रसुल बाशाय आयस राज आन इस समय आसमारा जी अल्लाह तालन भेतरे ढुके तार गाय पतला चिकन चादर রসুল সাল্লা আলী সাল্লাম বললেন যে দেখো নারী যখন যুবতী হয়ে যায় তখন তার শরীরকে মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় ঢেকে রাখা জরুরি আল্লাহ রসুল সেখান থেকে মুখ ফিরে নিলেন আর তাকে মোটা পোশাক পরার জন্য বললেন শুধু এতটুকু বললেন যে তবে কবজি এবং মুখমণ্ডল হাতের এই কবজি পর্দার বাহিরে ঢেকে রাখা ভালো আর এই মুখমণ্ডল পর্দার বাহিরে তবে ঢেকে রাখা ভালো এই অঙ্গ দুইটি ব্যতীত তার পুরো অঙ্গে মোটা কাপড় থাকবে বলে আল্লাহ রাসুল এখানে উল্লেখ করলেন আমরা আজকে পরিলক্ষিত হচ্ছে যে অতি আধুনিকতার নামে এই সব্য সমাজে আছে যে ঢেকে রাখা তো দূরের কথা নারীর লোভনীয় কমনীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো আজকে যেন প্রকাশ করে দিয়েই তারা নিজেদেরকে কৃতার্থ মনে করছে যে আমরা এখন বিশেষ বিশেষভাবে মুসলিম বোনকে বলতে চাই যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেসব পোশাকের কথা বলেছেন नारीर जरूरी पोशाक हे बड़ो चादर नारीर जरूरी पोशाक हेक्सि पोशा के उपेक्षा कर आज के नारी समाज जे पोशा पड़े योशा अवश्य जाहलियत एक नारी जीन्स पैंट पर समाज चलते जाहिएत हाफ पैंट जी एक नारी हाफ पैंट पर समाज की कर चलते यहालियत एक जो मुस्लिम नारी फतुआ गए दिए माथे कपड़ ना दिए कि चलते परे एटाई जाहलियात समाज काप्ट चाहिए बर्तमान शिक्षार नाम दिए एक श्रेणी नारी समाज जे पोशाक कर प्रवेश पाचे चेष्टा करवश्य ना जाज हराम अवश्य ता, ता जाहियात कखो कख चरम भावेदस्त हो तरा विपर्स्त हो धर्षित हम धर्षण पर निर्म भत्या আজ জীবন সাঙ্গ করে দেওয়া হচ্ছে এলো খবরা খবর মিডিয়ার মাধ্যমে আমরা প্রায় পেয়ে থাকি আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এর জন্য কি শুধু পুরুষরাই দায়ী না নারীদের এই নগ্নতা সভ্যতার নামে এ এমে কিছু আসলে মহাতারাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আজকে নারীদের যে পোশাক পোশাকের ক্ষেত্রে তারা আধুনিকতার নাম দিয়ে যেই পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে মুসলিম সোসাইটির কালচারগুলি অনুসরণ করে যারা চলতেছে আমরা বলতে পারি নির্দ্বিধায় যে আজকে নারীরা নির্যাতিতা হওয়ার একটি বড় ধরনের এটা কারণ একটা কারণ কারণ নিজেই যেন নিজেদের বিপদকে ডেকে নিয়ে আসার একটা পর্যায়ে পৌঁছে গেছে আমরা কখনও কামনা করি না যে তাদের এই বিপদ হোক কিন্তু আমরা যদি সেই বিপদটাকে সমাজ থেকে দূর করতে চাই তাহলে এটা নিয়ে অবশ্যই আমাদেরকে ভাবার বিষয় রয়েছে ভাব ভাবতে গেলে যে কোনো সমস্যা সমাধানের জন্য আগে তা চিহ্নিত করতে হবে সমস্যাটা কি আমরা আজকে যদি এই সমস্যাগুলি দূর করতে চাই যে কারণে নারীরা ভাগ নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে নারীরা শুধু ধর্ষিত নয় বরং ধর্ষণের পরে তাকে কিভাবে নির্মম ভাবে মানুষের প্রতি আকৃষ্ট করে উপস্থাপন করেছে যার ফলেই তো তারা এই সমস্যার শিকার হয়েছে আমরা বলতে পারি নামে আরো এই সমস্ত নামে যেগুলি হচ্ছে এগুলি একটি বড় কারণ তাদের নির্যাতন বেড়ে যাওয়ার বা নির্যাতন নেমে আসার ও নির্মম তারা ক্ষতিগ্রস্ত ও নিহত হওয়ার যদি তারা ইসলামী পোশাক পরে থাকত ইসলামী পোশাক বলতে সম্পূর্ণ তার শরীরকে নারী হিসাবে ভালোভাবে ঢেকে রাখি থেকে নারী পর্দায় যুব সময় চলত তখন তাকে কষ্ট দেওয়ার জন্য তাকে উত্তক্ত করার জন্য আপনি বর্তমান সমাজে যে কোনো বাস্তব পরীক্ষা করে দেখুন কোন মেয়ে যদি নিজেকে সুন্দরভাবে ঢালা পোশাক পরে সুন্দরভাবে নিজেকে আবৃত করে নেয় তাহলে দেখবেন যত বড় সন্ত্রাসী হোক আর যত বড় বোখাটের ছেলেই হোক তার থেকে দূরে দূরে যাওয়ার চেষ্টা করে কখনো হিজাব পরিহিতা কোন মহিলা এভাবে উৎপীড়নের শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যায় না সবচেয়ে বড় আফসোস হয় কেন যখন কোন নারী এই কারণে ক্ষতিগ্রস্ত হয় নির্যাতিতা হয় কখনো করে না কেন করে না এটা কি দায়িত্বহীনতা নয় মিডিয়ার বরং উল্টা মিডিয়া আরো কোনো নারী বা কোনো প্রতিষ্ঠানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি মেয়েদেরকে ভালো পোশাক পরার জন্য গুরুত্ব দেওয়া হয় সেটাকে মিডিয়া আরো উল্টাভাবে সে বোঝা যায় যে মিডিয়াই এই জাহেলিয়াত ডেকে নিয়ে আসার একটা বড় ধরনের মাধ্যমও হয়ে যাচ্ছে বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রেও আমরা দেখতে পাচ্ছি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের মাথার উপরে যে মস্তক আবরণী এটা পড়া থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে এ পর্যায়ে আমাদের করণীয় এবং গোটা জাতি বা সমাজের করণীয় সম্পর্কে আল্লাহ বিধানের আলোকে কিছু করণীয় বিষয়টি তো আমাদের স্পষ্ট আমরা সেই পদক্ষেপই গ্রহণ করতে চাচ্ছি তবে আমরা দাওয়াতের ক্ষেত্রে প্রথমে যারা এসবগুলি সবগুলি পদক্ষেপ গ্রহণ করেছে তাদের বলতে চাচ্ছি যারা মিডিয়া ব্যবহার করছে তাদের বলতে চাচ্ছি যে আপনারা মিডিয়ার মাধ্যমে তাদের মানসম্মান বজায় রাখার চেষ্টা করেন তাদেরকে নগ্ন রেখে তাদের মানসম্মান বজায় রাখা যাবে না তাদেরকে ঢেকে রেখেই মানসম্মান বজায় রাখতে হবে এবং শিক্ষার ব্যাপারে যারা ব্যবস্থাপনা ঘটছে যেসব পরিকল্পনা করছে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তাদেরকে বলছি তাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা দেখুন এইভাবে নারীদেরকে সমাজে নগ্ন করে নিয়ে এসে কখনই আপনি ওদের কল্যাণ আনতে পারবেন না আপনাদের পদক্ষেপ ভুল আপনার এই পদক্ষেপ হচ্ছে জাহেলিয়াত আপনার এই পদক্ষেপকে পরিহার করে তাদের মানসম্মান রক্ষা হবে তারা নিজ মর্যাদা বজায় রেখে শিক্ষা অর্জন করতে পারবে এইরকম পরিকল্পনা আপনারা করেন এখানে আরেকটা আমরা পরামর্শ দিতে পারি সে পরামর্শটা হল এই বিশেষ করে প্রতিষ্ঠানে যারা তাদের মেয়েদেরকে প্রতিষ্ঠানের শিক্ষার জন্য পাঠান যখন একটা মেয়ে এই বেশি চলার কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন সেই বাবা মা অবশ্যই ব্যথিত বা তারা চরম পর্যায়ে পৌঁছে যান তো তাই আমরা পরামর্শ দেব বা অনুরোধ জানাব প্রতিষ্ঠানে পড়ালেখা রত জানা সেই সকল ছাত্রীদের বাবা মা যদি একটু সচেতন হয় যে না আমার মেয়ে কখনো এই ধরনের ক্ষতিগ্রস্ত হবে আমি চাই এই তাকে যে বেশ ধারণ করা দরকার যে বেশ গ্রহণ করা দরকার যে ভূষণ পড়া দরকার সেটাই সে পড়বে এই বলে যদি সকলেই একটু সচেতন হয় তাহলে মনে হয় আশা করা যায় যে পরিবেশটাকে পরিবেশটাকে সামাল করে নিয়ে আসার ইসলাম অনুমোদিত হেজাব আমরা প্রথমে সরকারিভাবে বলতে চাই দেশের সরকারকে যে আপনারা এই ব্যবসায় পদক্ষেপ গ্রহণ করুন এরপরে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্বশীলকে বলতে চাই প্রতিষ্ঠানের কমিটিকে বলতে চাই আপনারা জাহিলিয়াতের পরিচয় দিয়ে মেয়েদেরকে এভাবে নিয়ে এসে নগ্ন করে রাখার চেষ্টা করিয়েন না সাথে সাথে আমরা প্রত্যেকটা মেয়ের গার্জেনকে বলতে চাই আপনারা সবাই সামনের দিকে আগে আসুন পদক্ষেপ গ্রহণ করুন নারীদের মান মর্যাদা রক্ষা করার চেষ্টা করুন তাদেরকে একটা সুন্দর পোশাক পরার ব্যবস্থা করে দেন যাতে করে তারা তাদের মানসম্মান বজায় রেখে ইহকাল পরকালের সফলতা অর্জন করতে পারে জি শেখ ধন্যবাদ আমাদের ভাগ্য আলোচক মন্ডলীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে পৃষ্টিভি বাংলার দর্শক শ্রোতা যারা দূরে কাছে বসে আমাদের এই আয়োজন উপভোগ করছেন তাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমরা কুসাংহারে চলে এসেছি आवेदन एतटुकू जे पोशाकच्छद के नग्न कर पश्चिमकाले सभ्य संस्कृतिबान जीतें परिणत होना जाहलियातर से दुर्ब्य ममानसा थे बैरिएसुरा इसलमर आलोर सुवर्णरेखा उद्भासित हमें एक सुंदर बसुंधरा गड़ार् एक सोनाली समाज गठने प्रदत्त हिजब्वा पर्दा प्रथा के मेनें আমাদের নারী সমাজকে পরিচালনা করি মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিনা আস্তাফরিমুসলিমিন আসসালামুকুম রহমতুল لا شير الله <سؤال> يا رب للعباد ربنا الله <سؤال> ربنا الله ربنا الله ربنا الله ربنا الله لا شير الله يا رب للعباد الله ربنا الله لا شير الله يا رب للعباد الصحرايه شعب الحدودي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 उ रोड बोस्ट विच नंबर शून्य আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি চাল চলন ইসলামি তরিকা আমলের পরীক্ষা मंगलवार सन्ध्याय सम्प्रचार